আনাস ইবনু মালিক রদেলা তাল্লু হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন লোকদের কী হল যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায় এ ব্যাপারে তিনি কঠোর মন্তব্য করতে লাগলেন এমন কি তিনি বললেন যেন তারা অবশ্যই এ হতে বিরত থাকে অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে